রমাদান উপলক্ষে রিন বিশেষ লেকচার সিরিজ আমার নবী এই সিরিজে আমরা রাসুল্লাহ থেকে দেখব কেমন ছিলেন তিনি ছিলেন তার চারপাশে কেমন ছিল তার জীবন কেমন ছিল তার আখলাক ইনশাল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরো বেশি করে ভালোবাসার মাধ্যম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নবীজি সাল্লু আলহিহিউলামের সৌজন্যবোধ এবং আদব এরই ধারাবাহিকতায় আমরা আরও কিছু সৌজন্যবোধ এবং আদব নিয়ে কথা বলব ইনশাআল্লাহ যেমন হাঁচি দেওয়ার ব্যাপারে হাঁচি মানুষের ইচ্ছাধীন কোনো বিষয় নয় এটা হঠাৎ করে আসে সবার সামনেও এটা ঘটতে পারে ক্ষেত্রে ইসলামী শিষ্টাচার কি হতে পারে রসুল্লা সাল্লু আলিহু আসাল্লাম সেই ব্যাপারে মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন আর বাস্তবতা আমল করেও দেখিয়ে গিয়েছেন আবুহ রায় রদল্লা আনহু বলেন রসুলসাল্লাহ আলহাম যখন হাঁচি দিতেন তখন তার হাত বা কাপড় তার মুখের উপর রাখতেন এবং এর মাধ্যমে তিনি কম শব্দ করে হাঁচি দিতেন এ হচ্ছে আমলি হাদিস আর মৌখিক হাদিসটি হলো রসুলসাল্লু আলহি আসাল্লাম বলেন তোমাদের যখন কেউ হাঁচি দেবে তখন সে যেন বলে আলহামদুলিল্লাহ এবং তার সাথী ভাই যেন বলে ইয়ার হ্যামকমুল্লহ এরপর সে যেন তার উত্তরে বলে ইয়াহদুম্লা যদি কারো বারবার হাঁচি আসে তবে সর্বোচ্চ তিনটি হাঁচির জবাব দেবে এর চেয়ে বেশি হাঁচি হলে বুঝতে হবে এটা সর্দি অর্থাৎ এরপর আর হাঁচির জবাব দেওয়ার প্রয়োজন নেই প্রত্যেক মুসলিমের উচিত এই আদব রক্ষা করা যদি সে একাও থাকে তবুও হাঁচি আসার পর আলহামদুলিল্লাহ বলবে এবং মুখে হাত রেখে আওয়াজ নিচু করবে কারণ এটা রসদসাল্লু আলহিউ আসালামের সূন্যাহ এটা নিছক কোনো সামাজিক শিষ্টাচার নয় যে একা থাকলে পালন করতে হবে না বরং সর্বাবস্থায় ইসলামের প্রতিটি শিষ্টাচারই পালনীয় অবশ্য আমাদের দেশে বা আমাদের সমাজে হাঁচি দেবার পর এক্সকিউজমি বলার একটা প্রচলন রয়েছে যা বর্জনীয় এক্সকিউজমি বলা আর আলহামদুলিল্লাহ বলার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে তাই এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ হাইতোলা হাইতোলা হচ্ছে হাঁচির উল্টো বিষয় এটা অলসতার আলামত আবুহ রায় ই রাদুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বলেন হাই আসে শয়তানের পক্ষ থেকে সুতরাং তোমাদের কারো যখন হাই আসে সে যেন যথাসম্ভব প্রতিহত করে কেননা তোমাদের কেউ যখন হা বলে শয়তান তখন হাসে আরেকজন সাহাবি আবু সাহাইদান খুদ্রি রাদুল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলহাম বলেছেন তোমাদের কারো যখন হাই আসে সে যেন হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে কেননা তাতে শয়তান প্রবেশ করে প্রাত্যহিক জীবনের খুটিনাটি বিষয়েও রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম আমাদের শিখিয়ে গেছেন রসুল্ল সাল্লু আলহিহাস্লাম পেট ভরে খেতে নিষেধ করেছেন এবং অমর রদেল্লা আনহু বলেন রসুলসাল্লু আলহি আসলামের দরবারে এক ব্যক্তি ঢেকুর তুলল রসুল্ল সাল্লু আলহাম বললেন আমাদের থেকে তোমার ঢেকুর প্রতিহত করো কেননা যে ব্যক্তি দুনিয়াতে অধিক পরিতৃপ্ত হবে কেমন দিবসে সে অধিক সময় ক্ষুধার্ত থাকবে যখন ঢেকুর আসবে মুখের উপর হাত রেখে তা প্রতিহত করবে যেভাবে হাই আসার সময় করতে বলা হয়েছে কেননা এতে করে আওয়াজ আসতে হবে এবং মুখের দুর্গন্ধ ছড়াবে না মজলিসে আল্লাহর শরণ। মুসলিমদের কোনো মজলিসই আল্লাহর স্মরণ থেকে পুরোপুরি শূন্য থাকা উচিত নয় এই ব্যাপারে রসুলসাল্লু সতর্ক সতর্কবাণী রয়েছে তিনি বলেন কোনো ব্যক্তি যদি কোনো মজলিস থেকে আল্লাহর জিকির ছাড়া উঠে যায় তবে তারা যেন একটা মৃত গাধার মতো উঠল কেমত দিন সেই মজলিস তাদের জন্য পরিতাপের কারণ হবে আবু বার্জা আসলামী রাদ আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলহাম মজলিস থেকে ওঠার পড়বে বলতেন সুভাহানুআকাল ইলাহা ইল্লা আনতা আবুহ রায়হ বলেন রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মজলিসে বসে অধিক পরিমাণে অনর্থক কথাবার্তা বলে এবং এরপর মজলিস থেকে উঠার পূর্বে এই দোয়া পড়ে যে সুবাহান আক আল্লাহু আামদিক আসাদু ইলাহা ইল্লাহ আন্তা আস্তাক ফিরুকা আতুব ইলাইক তাহলে সেই মজলিসে অনর্থক কথাবার্তার কোনাহ ক্ষমা করে দেওয়া হবে সুবাহ কেউ কোনো মসজিষে এলে যেমন সালাম দেবে তেমনি মসজিদ থেকে উঠে যাবার সময়ও সালাম দেবে পথের আদব পথ হচ্ছে মানুষের সম্মিলন এবং পারস্পরিক দেখা সাক্ষাতের স্থান ইসলামে এর জন্য আদব ও শিষ্টাচার নির্ধারণ করে দেয়া আছে যা রসুলসাল্লু আলিহাসালাম কথা ও কাজে বর্ণনা করেছেন রসুলসাল্লু আলিহালাম বলেছেন এক মুসলমানের উপর আরেক মুসলমানের ছয়টি হক রয়েছে একটি হল যখন তুমি অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তাকে সালাম দেবে রসাল্লাহ আলি আসাল্লাম বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ তোমরা সেই পর্যন্ত জাননাতে যেতে পারবে না যতক্ষণ পরিপূর্ণ মমিন না হবে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পরস্পরের প্রতি ভালোবাসার সৃষ্টি না হয় আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে তা হলো, তোমরা একে অপরকে অধিক পরিমাণে সালাম দাও রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম পরিচিত অপরিচিত সকলকে সালাম দিতে উদ্বুদ্ধ করেছেন আবদুল্লাহবিন অমর আদাল আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল সাল্লু আলিহুয়া সাল্লামকে প্রশ্ন করল ইসলামের কোন আমলটি উত্তম রসুল সাল্লাহু আলিউলাম বললেন মানুষকে খাবার খাওয়ানো পরিচিত অপরিচিত সকলকে সালাম দেয়া সালামের কিছু নিয়ম নীতি আছে রসুল সাল্লাহ আলিহালাম বলেছেন আরোহী ব্যক্তি পথিককে সালাম দেবে পথিক উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে অল্প সংখ্যক ব্যক্তিরা অধিক সংখ্যক ব্যক্তিদের সালাম দেবে রসুল্লাহ সাল্লু আলিহাসালাম আরও বলেন ছোট ব্যক্তি বড়দের সালাম দেবে রসুল সাল্লু আলহাম যখন শিশুদের পাশ দিয়ে যেতেন তখন তাদেরকে সালাম দিতেন কোনো কিছু স্থানান্তর করতে গিয়ে কারো ক্ষতি না করা রাস্তা সব মানুষের মালিকানাধীন তাই কারোর জন্য এটা সমীচন নয় যে সে কোনো কিছু বহন বা স্থানান্তর করতে গিয়ে কারো ক্ষতি করবে আবু মুসা আল্লাশ আহি রাদ আহ থেকে বর্ণিত রসুল্ল সাল্লু আলহিউলাম বলেছেন যখন তোমাদের কেউ মসজিদে বা বাজারে যায় এবং তার সাথে কোনো বললম থাকে তবে সে যেন তার ধারালো অংশ কোষবদ্ধ রাখে কেননা হতে পারে তা কোনো মুসলমানের শরীরে আঘাত হানবে পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো পথ যেহেতু সবার চলাচলের জায়গা তাই প্রত্যেকের উচিত এর পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া এবং কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া আবু বার্জা রদুল্লা আনহু বলেন আমি একবার রসুল সাল্লাহু আলহি আসাল্লামকে বললাম হে আল্লাহনবী আমাকে এমন কিছু শিক্ষা দিন যাতে আমি উপকৃত হব রসুল সাল্লাহু আলহি আসাল্লাম বললেন মুসলমানদের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরাও আবু হুরাই আনহো থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলহাম বলেছেন এক ব্যক্তি পদ দিয়ে হাঁটছিল পথে মধ্যে একটা কাটাযুক্ত বৃক্ষের ডাল দেখতে পেল তখন সে তা সরিয়ে দিল তার এই কাজের কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তাকে মাফ করে দিলেন অপর এক হাদিসে আছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া সাদাকা। চলাচলের রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলে রাখা অপর মুসলমানকে কষ্ট দেয়া একই কথা এর গুরুত্ব বিবেচনা নিয়ে রাস্তা পরিচ্ছন্ন রাখাকে সরেই বিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে ইসলামী আইন শাস্ত্রবিদ ফকিহ ও ইমামগণ একে ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আবু মুসাল আশ আরি রাদুল্লাহ আনহো যখন গভর্নর হিসেবে বস্ত্রায় গমন করলেন সেখানকার অধিবাসীদের উদ্দেশ্যে তিনি বললেন তোমাদের কাছে অমর আব্দুল খাতা রাদিল্লাহ আনহু আমাকে এই জন্য পাঠিয়েছেন যে আমি তোমাদেরকে কোরআন ও সুন্না শিক্ষা দেব এবং তোমাদের রাস্তা পরিচ্ছন্ন রাখব সুতরাং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব হচ্ছে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা এর প্রতি উদ্বুদ্ধ করা জনস্বার্থে জনগণকে নিজ নিজ দায়িত্ব পালনের পদ্ধতি শিক্ষা দেয়া রাস্তায় বসার আদব রাস্তা বসার স্থান নয় কিন্তু যে রাস্তায় লোকজনের আনাগোনা ও চলাচল কম হয়ে থাকে সেখানে মানুষ কখনো কখনো বসে শহরতলীর রাস্তাঘাটে এমনটা দেখা যায় রসল সাল্লাহু আলি আসসালাম প্রথমে এটা করতে নিষেধ করেছিলেন পরবর্তী সময়ে কিছু শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন আবু সাঈদ আল খুজ্রি রাজ আহ বর্ণনা করেন রসুলসাল্ল্লাহু আলিহাসাল্লাম বলেছেন তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো সাহাবিগন বললেন এছাড়া আমাদের উপায় নেই রাস্তায় বসে আমরা পরস্পরের সাথে কথা বলি রসুলসাল আলহাম বললেন যদি রাস্তায় বসতেই হয় তবে রাস্তার হক আদায় করো সাহাবায়কেরাম রদে আল্লাহ আনহোম জানতে চাইলেন রাস্তার হক কী রসুল্লাহ সাল্লাস্লাম ইরশাদ করলেন এক দৃষ্টি অবনত রাখা দুই কষ্টদায়ক বস্তু সরানো তিন সালামের জবাব দেয়া চার সৎ কাজের আদেশ করা এবং পাঁচ অসৎ কাজ করতে নিষেধ করা আবু রায় রাজ আনহো একটা শর্ত বেশি বর্ণনা করেছেন ছয় মানুষকে পথের সন্ধান দেওয়া অমর আবনুল খত্তা রাজিল্লা আনহু আরও দুটি শর্ত বেশি বর্ণনা করেছেন সাত পিপা পানি পান করানো এবং আট পথহারাকে পথ দেখানো রোগীকে দেখতে যাওয়া রসুল সাল্লু আলহাম বলেছেন আল্লাতালা কেমতের দিন বলবেন হে আদম সত্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসনি বান্দা বলবে হে আমার রব আপনি জগতের প্রতিপালক আপনাকে কিভাবে দেখতে যাব আল্লাহ বলবেন তোমার কি জানা ছিল না আমার অমুকবান্দা অসুস্থ ছিল তুমি তাকে দেখতে যাওনি। তুমি কি জানো না তাকে দেখতে গেলেই আমাকে পেতে রোগের সেবা করা এবং তাকে দেখতে যাওয়া ইসলামের সুন্নাতে মোহাকাদা রসুল্ল সাল্লু আলহ আসালামের কাছে যখনই কারো অসুস্থতার খবর আসত তিনি তাকে দেখতে যেতেন এই সম্পর্কে বহু হাদিস রয়েছে যা বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা আছে রসুলসাল আলি ওসালাম এক ইহুদির বালককেও দেখতে গিয়েছিলেন যে রসুলসাল্লু আলি আসলামের খেদমত করত এটাই তার ইসলাম গ্রহণের কারণ হয়েছিল আনহু থেকে বর্ণিত রসুল্ল সাল্লু আলি ওয়াসালাম বলেন কোন মুসলমান যখন তার মুসলমান ভাইকে দেখতে যায় সেখান থেকে ফিরে আসা পর্যন্ত সে যেন জান্নাতের বাগানে অবস্থান করে আবু হুরাই রাদুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্ল সাল্লাহু আলহাম আরও বলেন কোন মুসলমান যখন অপর মুসলমানকে দেখতে যায় তখন আকাশের এক ঘোষক ঘোষণা করে তুমি আনন্দিত হও তোমার রোগীও আনন্দিত হোক তুমি তো জান্নাতে আপন ঠিকানা বানিয়ে নিয়েছো। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ব্যাপারে আয়সারাদুল্লা আনহা বলেন রসুল্ল সাল্লু আলি আসলাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন এই দোয়া করতেন আল্লাহ বাস, ওয়শফি আন্তঃ শাহফি লা শিফা আল্লাহ শিফা উক শিফা আল্লাহ ইউরুকা অর্থাৎ হে আল্লাহ হে মানুষের প্রতিপালক আপনি কষ্ট দূর করে দিন ও আরোগ্য দান করুন আপনি রোগ আরোগ্যকারী আপনার আরোগ্য দান হচ্ছে প্রকৃত দান। আপনি এমনভাবে রোগ নিরাময় করে দিন যেন তা রোগকে নির্মূল করে দেয় ইবেন আব্বাস আনহো বলেন রসুল সাল্লু আলহিাস যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন এই দুয়া পড়তেন ইনশা আল্লাহ কোনো চিন্তা নেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে অনুগ্রহের সুক্রিয়া ও বিনিময় আল্লাহ তাল্লা কর আনে সুরা আর রহমানের ষাট নম্বর আয়াতে বলেন হল জজা ইল্লাল ইহসান অর্থাৎ অনুগ্রহের প্রতিদান কেবল অনুগ্রহই সমাজে অনুগ্রহ ও কল্যাণকর কাজ চলমান রাখতে সৎ কাজের প্রশংসা এবং তার সুক্রিয়া আদায় করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রসুলসাল্লাহু আলিউ আসালাম সৎকর্ম সম্পাদনাকারীর প্রশংসা করাকে এবং তার অনুগ্রহ স্বীকার করাকে আল্লাহর সুক্রিয়া আদায়ের প্রকার বলে সাব্যস্ত করেছেন আবহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের শকোর করে না সে আল্লাহর শকরও করে না রসুল্লাহ সাল্লু আলিহাল্লাম সদাচরণকারীর সুক্রিয়া আদায় করা ও বিনিময় দেবার প্রতি খুব আগ্রহী ছিলেন সাহবাগন রসুল্ল সাল্লু আলহসালাম থেকে এই উত্তম আখলাক শিখেছেন তারা হাদিয়া গ্রহণ করতেন এবং এর পরিবর্তে উত্তম হাদিয়া দিতেন আয়সা রাদ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলহাম হাদিয়া গ্রহণ করতেন এবং তার প্রতিদান দিতেন রসুল্লাহ সাল্লু আলহু আসসালাম মৌখিকভাবেও সাহাবিদের হাদিয়ার বিনিময় হাদিয়া দিতে উৎসাহ দিয়েছেন জাবির বিন আবদুল্লাহ রাদিল্লা আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলহ আসাল্লাম বলেছেন যার সাথে কোনো সদাচরণ করা হয় সে যেন তার প্রতিদান দেয় যদি তার প্রতিদান দেবার মতো কিছু না থাকে তবে সে যেন তার প্রশংসা করে কারণ সদাচারে ব্যক্তির প্রশংসা করলে সে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল আর যদি সে তাও না করে তবে সে অকৃতজ্ঞতা করলো। এবং অমর রাজ আহু বলেন রসল্ল সাল্লু আলহাম বলেছেন তোমাদের প্রতি যদি কেউ সদ্ব্যবহার করে তবে তোমরা তার বিনিময় দাও যদি বিনিময় দেবার মতো কিছু না থাকে তবে তার জন্য কল্যাণের দোয়া করো যেন সে জানতে পারে তোমরা তার প্রতিদান দিয়েছ এর মাধ্যমে রসল সাল্লাহু আলিহাসাল্লাম প্রত্যেককে তার সাধ্যানুযায়ী বিনিময় দেবার প্রতি উদ্বুদ্ধ করেছেন যদি তা সম্ভব না হয় তবে দোয়াই হচ্ছে তার প্রতিদান ওসমান এবং জাইদ রাদ আহ বলেন রসুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সদাচরণ পাবার পর সদাচরণকারীকে বলে জেজায়ক আল্লাহ হয়রন তবে সে তার সর্বোত্তম প্রতিদান দিল নিজের কাজ নিজে করা মানুষ যে কাজটি নিজে করতে সক্ষম সেটি করতে রসুলসাল্লু আলহিউ আসাল্লাম অন্যের সহযোগিতা না নেবার ব্যাপারে উৎসাহিত করেছেন এটা সব ক্ষেত্রে কঠিন বটে এখানে মূলত যথাসম্ভব স্বনির্ভর হতে উৎসাহিত করা হয়েছে এ বিষয়ে একটা লম্বা হাদিস শোনা যাক আউফ এভ মালিক আসজাই রাদেল্লাহ আনহু বলেন একবার রসুল সাল্লাহ আলিহলামের দরবারে আমরা নয়জন বা জন বা জন ছিলাম রসুল সাল্লু আলিহাম বললেন তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করবে না অথচ আমরা সবে মাত্র বায়াত গ্রহণ করেছি তাই আমরা বললাম আল্লাহ রসুল আমরা তো সবাই বায়াত গ্রহণ করেছি রসুল্ল সাল্লা আলহসালাম আবার বললেন তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করবে না সাহাবি বলেন আমরা বললাম আমরা তো ইতোমধ্যে বায়াত গ্রহণ করেছি রসুল্লাহ সাল্লু আলহ্লাম আবার বললেন তোমরা কি আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করবে না সাহাবি বলেন আমরা হাত প্রসারিত করে বললাম আমরা ইতোমধ্যে বায়াত গ্রহণ করছি আল্লাহ রসুল তাহলে এখন আমরা কিসের উপর বায়াত গ্রহণ করবো রসুল্লাহ সাল্লাহু আলহাম বললেন এর উপর যে তোমরা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আনুগত্য করবে গোপন কথা গোপন রাখবে এবং কারো কাছে কিছু চাইবে না সাহাবি বলেন আমি সেই জামাতের অনেককে দেখেছি যে তারা ঘোড়া থেকে চাবুক পড়ে গেলেও তা উঠিয়ে দেওয়ার জন্য কাউকে বলতো না রসুল্লাহ সাল্লাহু আলহামের আজাদকৃত দাস সাউবান রদেলা আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন যে ব্যক্তি আমাকে এই নিশ্চয়তা দেবে যে সে কারো কাছে কিছু চাইবে না তবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব সাউবান রাদেল্লাহ আনহু বললেন আমি নিশ্চয়তা দেব তাই তিনি কারো কাছে কিছু চাইতেন না এই দৃষ্টিকোণ থেকে আমরা আনাসেবেন মালিক রাদিল্লাহ আনহুর বর্ণিত হাদিসে দেখতে পাই যা ঘটেছিল সাহাবিদের মধ্যে রসুদ্সাল্লাহ আলহু আসলামের উপস্থিতিতে তিনি বলেন আমরা রসুসাল্লাহ আলহু আসসালামের সাথে সফরে ছিলাম আমরা কয়েকজন ছিলাম রোজাদার আর কয়েকজন রোজাবিহীন অবস্থায় গরমের দিন ছিল আমরা এক জায়গায় যাত্রা যাত্রাবিরতি করলাম আমাদের মধ্যে অধিকাংশ লোক কাপড় দিয়ে ছায়া গ্রহণ করল কেউ কেউ কাপড় না থাকায় হাত দ্বারা সূর্যের উত্তাপ থেকে রক্ষা পাবার চেষ্টা করল রোজাদাররা অবসন্ন হয়ে বসে পড়ল কিন্তু যারা রোজা রাখেনি তারা উঠে দাঁড়ালো এবং তাবু খাটালো আরোহীদের পানি পান করালো এরপর রসল সাল্লু আনিউসাল্লাম বললেন আজকে যারা রোজা রাখেনি তারা সকল সবাব নিয়ে গেছে এখানে রোজার কারণেই তারা ক্লান্ত হয়ে পড়েছিল ফলে অন্যরা তাদের কাজ করে দিয়েছে রসুলুল্লা সাল্লু আলহিহাস্লাম এই কাজ করে দেয়াকে রোজা রেখে বসে থাকার চেয়ে উত্তম বলেছেন এই হাদিস থেকে বোঝা যায় যেই ক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে সেই ক্ষেত্রে রোজা না রাখার চেয়ে নিজের কাজ নিজে করাই উত্তম এটাই রসুলসাল্লু আলিহাস্লামের শিক্ষা অসৎ থেকে পবিত্র থাকা পূর্বে বলা হয়েছে মানুষ উত্তম চরিত্রের অধিকারী হয় তখন যখন সে নিজেকে মন্দ চরিত্র থেকে পবিত্র করে এবং নিজেকে উত্তম চরিত্রে সাজায় সুতরাং এখানে কাজ দুটি পবিত্র থাকা সজ্জিত হওয়া এটা বলা হয়েছে এই পবিত্র থাকা ও সজ্জিত হবার মধ্যে পারস্পরিক অনিবার্য সম্পর্ক বিদ্যমান প্রথমটা না হলে দ্বিতীয়টা আসবে না মিথ্যা বর্জন না করলে সত্যবাদিতা পাওয়া যাবে না সুতরাং কোনো মানুষকে সত্যবাদিতা বলা যাবে না যতক্ষণ তার আচরণ থেকে মিথ্যাবাদিতা দূর না হয় দুটি বিষয়ের পারস্পরিক সম্পর্কে কথা হাদিসও বর্ণিত হয়েছে লৌকিকতা মিথ্যা বিশ্বাসভঙ্গ খেয়ানত কাপড়সতা কৃপণতা অশ্লীলতা অহংকার আত্মমুগ্ধতা রুক্ষতা কঠোর হৃদয়তা ক্রোধ জুলুম সংশয়পূর্ণ কাজে লিপ্ত হওয়া ইত্যাদি প্রসঙ্গেও হাদিসে আলোচনা এসছে এ সম্পর্কে যেসব হাদিস বর্ণিত হয়েছে তার উল্টোটাই ফজিলতার হাদিস সন্দেহ নেই এখানে আমরা কেবল মন্দ স্বভাবের আলোচনা করব যা থেকে রসুলসাল্লু আলহিহিয়াসাল্লাম বিরত থেকেছেন এবং অন্যদেরও বিরত থাকতে বলেছেন সামাইল সম্পর্কিত গ্রন্থে এই বিষয়টির উল্লেখ একটু অপরিচিত মনে হলেও এটি সামাইলেরই অংশ যদিও অধিকাংশ সামাইল গ্রন্থকার বিষয়টি এড়িয়ে গেছেন কিন্তু সাহবাগন যেভাবে রসুল্লা সাল্লু আলহিহিউলামের আচার আচরণ বর্ণনা করেছেন ঠিকতেভাবে যেসব কাজ থেকে বিরত থেকেছেন সেগুলোও উল্লেখ করেছেন সুতরাং রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যা করেননি সেগুলো সামালেরই আলোচনার একটা অংশ এবং এর মাধ্যমেই নবী জীবনের পূর্ণ চিত্র ফুটে ওঠে এবং অমর রাদেল আনহু বলেন রসুল সাল্লাহু আলহাসাল্লাম কথায় ও কাজে অশ্লীল ছিলেন না আয়েশা রাদেল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্ল সাল্লাহু আলহাসালাম কথায় ও কাজে অশ্লীল ছিলেন না তিনি বাজারে চিৎকার করতেন না এবং মন্দের প্রতিদান মন্দভাবে দিতেন না বরং ক্ষমার দৃষ্টিতে দেখতেন এবং মার্জনা করতেন রসল্ল আলহালাম যে কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের অধিকারে ছিলেন না সে বিষয়েও কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন আর আপনি যদি রুড়ো কঠোর হৃদয় হতেন তবে তারা আপনার নিকট থেকে সরে পড়ত এছাড়াও রসল্লা সাল্লু আলহিউলাম নামাজের শুরুতে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাকে সচ্চরিত্র ও সৎকর্মের পথে পরিচালিত করুন আপনি ছাড়া আর কেউ সচ্চরিত্র ও সৎকর্মের পথ নির্দেশ করতে পারে না আর আপনি আমাকে অসৎ চরিত্র ও অসৎকর্ম থেকে হেফাজত করুন আপনি ছাড়া কেউ এগুলো থেকে হেফাজত করতে পারে না তিনি আরও দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে মন্দরিত্র ও কাজ এবং কুপ্রবৃত্তি থেকে আশ্রয় প্রার্থনা করি রসল্ল্লাহাল্লাহ আল্লি আস্লামের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে আশারদুল্লাহ আনহা বলেন তার চরিত্র ছিল কোরআন এর অর্থ হচ্ছে কোরআন যে বিষয়ে আদেশ করেছে রসুল্ল সাল্লু আলহিহাস্লাম তা পূর্ণভাবে পালন করতেন আর কোরআন যা থেকে নিষেধ করেছে তা থেকে পুরোপুরি বিরত থাকতেন এর মধ্য দিয়ে রসুলসাল্লু আলহি আসাল্লাম কোরআন নির্দেশিত জীবনাচারের করণীয় ও বর্জনীয় উভয়টি সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন মানুষের জীবনে করণীয় ও বর্জনীয় সম্পর্কে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 ولا تقربوا مالا اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغا شدًا وأوفوا الكيل والميزان بالقصط لا نكلف نفسًا إلا وسعا وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربا وبعهد الله أوفوا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 আপনি বলুন তোমরা আসো আমি তোমাদেরকে তা পড়ে শোনাই যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন তা এই যে তোমরা তার সঙ্গে কোনো কিছু শরিক করো না পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো দারিদ্রের কারণে নিজেদের সন্তানদের হত্যা করো আমি তোমাদের ও তাদের রিজিক দান করি প্রকাশ্যে বা গোপনে নির্লজ্জ কাজকর্মের কাছেও যেও না আর আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করো তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা অনুধাবন করো ইয়াতিম বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ছাড়া তোমরা তার সম্পত্তির নিকটবর্তী হবে না এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দেবে আমি কারো ওপর তার সাধ্যাতির ভার চাপিয়ে দেই না যখন তোমরা কথা বলবে তখন ন্যায্য কথা বলবে স্বজনদের সম্পর্কে হলেও এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো এবং এই পথই আমার সরল পথ সুতরাং তোমরা এরই অনুসরণ করবে এবং বিভিন্ন পথের অনুসরণ করবে না করলে তা তোমাদেরকে তোমাদের পথ থেকে বিচ্ছিন্ন করবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও সুর আম আয়াত ১৫১ থেকে ১৫৩। তেপ্পান্ন আবদুল্লাহ এমন মাসুদ রাজিল্লা আনহ বলেন রসুদ্সাল্লাহ আলহিাস্লামের ওফাতের সময়কার ওসিয়ত যে শুনতে চায় সে যেন এই আয়াতগুলো পড়ে সৈয়দ কুতুব রেহমাহল্লা বলেন লক্ষ্য করলে দেখা যায় যে এই নির্দেশনাগুলোই হচ্ছে পুরো দিনের মূল ভিত্তি আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি হচ্ছে একত্ববাদে বিশ্বাস পারিবারিক জীবনের ভিত্তি সন্তান গ্রহণ ও লালন পালন এবং ধারাবাহিক বংশ বংশপরম্পরা এবং সামাজিক জীবনের প্রাণ হল লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও পারস্পরিক দায়িত্ববোধ এবং বৃহত্তর মানব জীবনের নিরাপত্তা অধিকার রক্ষার চাবিকাঠি হল আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ সুতরাং এই আয়াতগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে শির্ক হত্যা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের মন্দ বিষয় থেকে বিরত থাকা পূর্ণাঙ্গ সুন্দর চরিত্রের অধিকারে হবার অন্যতম শর্ত যে সব বিষয় থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকার ক্ষেত্রেও রসুল সাল্লু আলহি আসালাম ছিলেন অনুকরণীয় সর্বোত্তম আদর্শ বাক সংযম মানুষের অন্যান্য অঙ্গ তুলনায় জিব্বা আকারে ছোট কিন্তু এটি বেশি বিপজ্জনক জিব্বা বা জবানই মানুষকে পরিচালনা করে এর মাধ্যমেই সে সৎ অটল থাকে আবার এর মাধ্যমেই সে বিচ্যুত হয় আবু সাঈদ আল খুজরি রাদ্ল আহ থেকে বর্ণিত মানুষ যখন দিন শুরু করে তখন তার সকল অঙ্গপ্রত্যঙ্গ জিব্বার প্রতি নত হয়ে বলে আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কারণ আমরা তোমার উপর নির্ভরশীল যদি তুমি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো আর যদি তুমি বিচ্ছুত হও তাহলে আমরাও বিচ্ছুত হব মানুষ যেসব কথা উচ্চারণ করে তার হিসাব নিকাশ করার প্রতি অর্থাৎ নিজের উচ্চারিত কথার হিসাব গ্রহণ ও পর্যালোচনার প্রতি রসুদ সাল্লা আলহি আসাল্লাম গুরুত্বারোপ করেছেন কারণ অসতর্কভাবে মানুষ কখনও এমন কথা বলে যা তাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয় আবু হুরাই রাদুল্লাহ আনহু বলেছেন আমি রসুলসাল্লু আলি ওয়াকে বলতে শুনেছি বান্দা কখনও কখনো এমন কথা বলে বসে যা তার কাছে সামান্য মনে হয় কিন্তু সে কথাই তাকে জাহান্নামের মতো এত গভীরে নিক্ষোভ করে যত দূরত্ব রয়েছে পূর্ব ও পশ্চিমের মধ্যে উকবা এবেন আমের রাদুল্লাহ আনহু তাকে বর্ণিত আমি জিজ্ঞেস করলাম আল্লাহ রসুল মুক্তির উপায় কী রসুলসাল্লু আলি আসাল্লাম বললেন তোমার জবান হেফাজত করো নিজের ঘরে অবস্থান করো এবং কৃত গুণাহের কথা স্মরণ করে অনুতপের অস্ত্র ছড়াও। মোয়াজ রদেল্লাহ আনহোর একটি প্রসিদ্ধ হাদিসে ইসলামের মৌলিক বিষয়দের বর্ণনা করা হয়েছে তাতে আমরা দেখতে পাই জবানের বিষয়টিও আলোচনার বড় একটি অংশ জুড়ে স্থান পেয়েছে এতেই প্রতীয়মান হয় যে নবীজ সাল্লাহ আলহিউসালাম বিষয়টির উপর কত গুরুত্ব দিতেন মাজ এবং জবাল রদিল্লাউ আনহো থেকে বর্ণিত আমি রসুল সাল্লাহ আলহিহাস্লামের সঙ্গে সফরে ছিলাম একদিন পথ চলার সময় আমি তার খুব নিকটবর্তী হয়ে বললাম হে আল্লাহ রসুল আমাকে এমন আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে পৌঁছে দেবে এবং যাহান্নাম থেকে রক্ষা করবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তুমি আমাকে অনেক কঠিন কাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছ তবে আল্লাহ যাকে সহজ করে দেন তার জন্যে এটা সহজ তুমি আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না নামাজ পড় জাকাত আদায় করো। রমজানের রোজা রাখো এবং বায়তল্লার হজ আদায় করো। এরপর বললেন আমি কি তোমাকে কল্যাণের পথে সন্ধান দেব না তাহলে শোন রোজা এটা ঢালস্বরূপ ডান্সাদাকা গুনাহকে শেষ করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় এবং গভীর রাতে বান্দার নামাজ এরপর তিনি তিলবাত করলেন তাদের পার্শ্বদেশ শয্যা থেকে পৃথক থাকে তারা তাদের রবকে ডাকে ভয় ও আশার সাথে আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে সুরা আসদা আয়াত ষোল তারপর বললেন আমি কি তোমাকে সকল বিষয়ের মূল সম্পর্কে এর প্রধান ভিত্তি ও সর্বোচ্চ পর্যায় সম্পর্কে বলে দেব আমি বললাম অবশ্যই বলুন হেয়াল্লা রসুল তিনি বললেন বিষয়ের মূল হলো ইসলাম এর প্রধান ভিত্তি হচ্ছে সালাদ এবং চূড়ান্ত পর্যায় হলো জিহাদ তারপর বললেন আমি কি তোমাকে এই সব বিষয় অর্জনের উপায় বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহ রসুল তখন রসমসাল আলি আসসালাম জিহ্বা ধরে বললেন এটাকে সংযত রাখো আমি বললাম আল্লাহ রসুল আমাদেরকে কথার কারণেও পাকড়াও করা হবে তিনি বললেন মোয়াজ তুমি এটাও জানো না জবানের কোনাহের কারণেই তো মানুষকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে রসুল সাল্লা আলহামের এই হাদিস থেকে জানা যায় এত বড় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপার্জন করার একমাত্র পন্থা হচ্ছে জবানের হেফাজত এতক্ষণ আমরা হাদিসের আলোকে জবানের ভয়াবহতা এবং বাক্য সংযম ও বাক্য নিয়ন্ত্রণের ফজিলত সম্পর্কে জেনেছি এর আগে লোকেকতা ও অশ্লীলতা মিথ্যা সম্পর্কেও আলোচনা করা হয়েছে এবারে জবানের আরও কিছু গুণাহ সম্পর্কে আলোচনা করা যাক প্রথমে আসছে গিবত গিবত হচ্ছে উম্মার শান্তি ও ঐক্যের ভিত্তি নষ্ট করার অন্যতম অস্ত্র এবং সমাজে বিভেদ সৃষ্টির কারণ গোরআনে গিবতের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে আল্লাহ বলেন এবং একে অপরের গিবত করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে বস্তুত তোমরা একই ঘৃণা করো সুরাহ হুজুরাত আয়াত বারো রসল্ল্লা সাল্লু আলি ওসালাম বলেছেন একজন মুসলিমের জন্য অপর মুসলিমের জীবন সম্পদ ও সম্মান সব কিছু হারাম আর এই গিবত মুসলমানের মর্যাদা ও সম্মান বিনষ্ট করে রসুল্ল সাল্লু আলি আসসালাম গিবতের সংজ্ঞাও দিয়েছেন আবু হুরাই রাদিল্ল আনহো থেকে বর্ণিত রসুল্ল সাল্লা আলি ওসাল্লাম বলেছেন তোমরা জানো গিবত কাকে বলে শাহবাগন উত্তর দিলেন আল্লাহ ও তার রসুলি ভালো জানেন তিনি বললেন তোমার ভাই সম্পর্কে এমন কোন বিষয় আলোচনা করা যা সে অপছন্দ করে রসুল সাল্লা আলি আসসালামকে জিজ্ঞেস করা হলো আমি যার দোষ চর্চা করছি তার মধ্যে যদি সেই দোষটি থাকে তিনি বললেন তুমি তার যে দোষ বর্ণনা করছো তা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি কিবদ করলে আর যদি সেই দোষ তার মধ্যে না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে কিবতের শাস্তির ব্যাপারে যেসব হাদিস বর্ণিত হয়েছে তা থেকে এর ভয়াবহতা বোঝা যায় আনাসিবেন মালিক রাদিল্লা আনহু থেকে বর্ণিত রসল সাল্লু আলিয়াল্লাম বলেন যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি তাদের আঙুলে ছিল তামার নখ তারা নিজেদের গাল এবং বুক খামছে ক্ষতবিক্ষত করছিল আমি জিব্রিল আলহিসাল্লামকে জিজ্ঞেস করলাম এরা কারা তিনি বললেন এরা হচ্ছে সেই সব লোক যারা মানুষের গোস্ত খেত এবং মানুষের মর্যাদা বিনষ্ট করত আবু বার্জা আল আসলামী রাদ আনহু বলেন রসুলসাল আলহাম বলেছেন হে লোক সকল তোমরা যারা মুখে ইমান এনেছ কিন্তু অন্তরে ইমান প্রবেশ করেনি তোমরা মুসলমানদের গিবদ করো না এবং তাদের দোষ খুঁজে বেরিও না যে মুসলমানদের দোষ খুঁজে বেড়াবে আল্লাহতলাও তার দোষ খুঁজবেন আর আল্লাহ যার দোষ খুঁজবেন তাকে তার নিজের ঘরে অপদস্থ করবেন আবহাওয়া করিল্লা আনু বলেন রসুলসাল্লাসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বললেন এই কবরবাসী দুজনকে আজাব দেয়া হচ্ছে বড় কোনো গ্রহায়ের কারণে তাদের আজাব হচ্ছে না একজনের আজাব হচ্ছে প্রস্রাব থেকে অসতর্ক থাকার কারণে আর আরেকজনের শাস্তি হচ্ছে গিবত করার কারণে চগলখড়ি চগলখড়ি পরনিন্দার মতোই জবানের মাধ্যমে সংঘটিত একটা অপরাধ বরং এটি কিবত চেয়েও মারাত্মক চগলখরি বলা হয় কারো অনিষ্ট সাধনের উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের কাছে বলা চগলখর বলা হয় এমন ব্যক্তিকে যে অন্যের অকল্যাণ ও অনিষ্ট সাধনের লক্ষ্যে দৌড়ঝাঁপ করে আল্লাহ তালা কোরআনে এই ব্যাপারে বলেন এবং আপনি এমন ব্যক্তির কথাও শুনবেন না যে অত্যাধিক কসম করে যে লাঞ্ছিত পরনিন্দাকারী যে চোগলঘড়ি করে বাড়ায় আর যে ভালো কাজে অত্যাধিক বাধা দানকারী সীমালঙ্ঘনকারী বড় পাপি সুরা আল কালাম আয়াত দশ থেকে বারো আসমাবিন্দি ইয়াজিদি রাদুল্লাহ আহ্নু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহি ওয়সালাম বলেছেন আমি কি তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তিদের পরিচয় বলে দেব সাহাবিগণ বললেন অবশ্যই বলুন হে আল্লাহ রসুল রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারপর বললেন আমি কি তোমাদের নিকৃষ্ট লোকদের পরিচয় বলে দেব তারা বললেন হ্যাঁ বলুন আল্লাহ রসুল রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বললেন যারা একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ায় যারা প্রিয়জনদের মধ্যে বিদ্যমান সম্পর্ক বিনষ্ট করে যারা নির্দোষ ব্যক্তিদের কষ্ট দেয় বাচালতা আবু হুরাই আনহ থেকে বর্ণিত রসুলসাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যা শুনেছে সেটাই বলে দেয়া মানুষের গুণাহকার হবার জন্য যথেষ্ট একজন মুসলিম যখন খেয়াল রাখবে যে তার কথারও হিসাব নেয়া হবে তখন তার কথাবার্তা স্বাভাবিকভাবেই কমে যাবে ওমের আবদুল আজিজ রাহেমাহুল্লা বলেন যেই ব্যক্তি নিজের কথাকেও আমল হিসাবে গণ্য করে সে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না অনেক সময় অতিরিক্ত কথা মানুষকে অনুচিত কিংবা কথা ও কাজে লিপ্ত করে দেয় দ্বিমুখী আচরণ দ্বিমুখীতা হচ্ছে কথায় দুই জবানি হওয়া কেননা কথার মাধ্যমেই মানুষের রূপ বোঝা যায় সে কি প্রত্যয়ী না দ্বৈতমনা দ্বিমুখী আচরণ যে করে সে এক এক জনের কাছে এক এক চেহারায় হাজির হয় দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে ছোটাছুটি করে এবং প্রত্যেকের কাছে তার পক্ষের কথা বলে এই ধরনের মানুষকে রসুল সাল্লি আলসালাম নিকৃষ্ট মানব বলে আখ্যা দিয়েছেন তিনি ইসাহাৎ করেন কেমতের দিন তুমি আল্লাহর কাছে দুমুখ ব্যক্তিদের সবচেয়ে নিকৃষ্ট হিসাবে দেখতে পাবে যারা এক দলের কাছে এক চেহারা নিয়ে হাজির হয় এবং অপর দলের কাছে ভিন্ন চেহারায় হাজির হয় এরকম কপট স্বভাবের মানুষের মাঝে আমানতদারিতে থাকে না আবু হুরার রাদু বলেন রসুলসাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন বহুরূপীর জন্য আমানতদার হওয়া সম্ভব নয় অভিসাব দেয়া। বহু হাদিসে রসল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম অভিশাপ দিতে নিষেধ করেছেন এবং বলেছেন মুমিন কখনো অধিক অভিসাব দাতা হতে পারে না আবদুল্লাহ এমর আদেল আনহু থেকে বর্ণিত রসদ সাল্লাহ আলিউ আসালাম বলেছেন মুমিন অধিক দাতা হয় না আবদুল্লাবিন মাসুদ রাজিল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলি ওয়াসালাম বলেছেন মুমিন দোষচর্চা করে না অভিশাপ দেয় না নোংরা ও অশ্লীল কথা বলে না আবু দরদার রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত আমি রসুদসাল্লু আলিউসালামকে বলতে শুনেছি দাতারা কেমতের দিন সাক্ষী হবে না সুপারিশকারীও হতে পারবে না অভিশাপের পাত্র নয় এমন কাউকে অভিশাপ দিলে অভিশাপ দাতার দিকেই সেই অভিশাপ ফিরে আসে আবু আবুদরদার রাদেল আনহো থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহাম বলেছেন যখন মানুষ কোনো কিছুকে অভিশাপ দেয় প্রথমে সেই অভিশাপ আকাশে দিকে উঠে যায় তখন তার জন্য আকাশের সকল দরজা বন্ধ করে দেয়া হয় তারপর মাটিতে নেমে আসে তখন জমিনের সবগুলো দরজাও তার জন্য বন্ধ করে দেয়া হয় তখন তার ডানে ও বামে পথ ধরে সেখানেও যাওয়ার পথ না পেয়ে অভিশপ্দের ওপর তা পতিত হয় যদি সে অভিশাপের যোগ্য হয়ে থাকে আর যদি অভিশাপের উপযুক্ত না হয় তাহলে অভিশাপ দাতার দিকেই ফিরে আসে আবু হুরারুল্লা আনহু বলেন যখন রসদসাল্লু আলি আসালামকে বলা হলো হে আল্লাহ রসুল আপনি মুসরিদ্দের বদয়া দিন রসুদাল্লু আলিহাসালাম বললেন আমাকে অভিশাপকারী হিসাবে পাঠানো হয়নি আমাকে পাঠানো হয়েছে রহমত হিসাবে प्रिय श्रोता आदब और सौजन्यबोध एवं इसलमे बर्जन्य अम सम्पर्कारमेरा आजकल पर शेष करते जाह तेज़ कर तौफिक दान कर सल्हुअल सदन मुहम्मद व आलाम आलहमदुल्लि रबीआल असलैकम वरहमदल वरक रोज मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट raindropsmedia.org or Facebook page www.facebook.com slash raindropsmedia or YouTube channel www.youtube.com slash